সপ্তম খণ্ড পঞ্চম ও ষষ্ঠ পরিচ্ছেদ নরেন্দ্র সঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগে সমন্বয় এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলিয়া গেলেন কাপ্তেন ও অন্যান্য ভক্তেরা ঘরে বসিয়াই তার প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন উত্তর বারান্দায় নরেন্দ্র হাজরা সহিত কথোপকথন করিতেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন বলেন জগৎ স্বপ্নবৎ পূজা নৈবেদ্য এসব মনের ভুল কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য আর আমিই সেই শ্রীরামকৃষ্ণ সহাস্রে কি গো তোমাদের কী সব কথা হচ্ছে নরেন্দ্র সহাস্রে আমাদের কত কী কথা হচ্ছে লম্বা লম্বা কথা শ্রীরামকৃষ্ণ সহাস্যে কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক শুদ্ধ জ্ঞান যেখানে শুদ্ধাভক্তিও সেইখানে নিয়ে যায় ভক্তিপথ বেশ সহজ পথ নরেন্দ্র আর কাজ নাই জ্ঞান বিচারে দেম আগল করে মাস্টারের প্রতি বলিলেন দেখুন হ্যামিল্টনে পড়লুম লিখেছেন আ লার্নেড ইগনোরেন্স ইজ দ্য এন্ড অব ফিলসফি অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজিয়ন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এর মানে কি গো নরেন্দ্র ফিলসফি পড়া শেষ হলে মানুষটা পণ্ডিতমূর্খ হয়ে দাঁড়ায় তখন ধর্মধর্ম করে তখন ধর্মের আরম্ভ হয় শ্রীরামকৃষ্ণ সহাস্রে থ্যাংক ইউ থ্যাংক ইউ কিয়তক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটি গমন করিলেন নরেন্দ্র বিদায় লইলেন বেলা পড়িয়া আসিতে লাগিল সন্ধ্যা হয় হয় ঠাকুরবাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে কালীঘরের ও বিষ্ণুঘরের দুইজন পূজারি গঙ্গায় অর্ধনিমগ্ন হইয়া বাহ্য ও অন্তর সূচি করিতেছেন শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবকবৃন্দ কাহার হাতে ছড়ি কেহ বন্ধুর সঙ্গে বাগানে বেড়াইতে আছে। তাহারা পোস্তার উপর বিচারণ করিতেছে ও কুসুম গন্ধবাহী নির্মল সান্ধ সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ইসৎ বিচি বিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছি তন্মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটির বিজনভূমিতে পাদচারণ করিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণও পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন সন্ধ্যা হইল ফরাস আলোগুলি জালিয়া দিয়া গেল পরমহংস দেবের ঘরে আসিয়া দাসী প্রদীপ জালিয়া ধুনা দিল এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি তৎপরেই বিষ্ণুঘরের ও কালীঘরের আরতি আরম্ভ হইল কাঁসর ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নীনাদ করিতে লাগিল মধুর ও গম্ভীর কেননা মন্দিরের পাশ্বেই কলকল নীনাদিনী গঙ্গা শ্রাবণে কৃষ্ণা প্রতিবদ কিয়ৎক্ষণ পরে চাঁদ উঠিল বৃহৎ উঠান ও উদ্যানস্থিত বৃক্ষশীর্ষ শীর্ষ ক্রমে চন্দ্রকেরণে প্লাবিত হইল এদিকে জ্যোৎস্না স্পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছেগন্মাতাকে নিধ্বনি করিতেছেন কক্ষমধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি ধ্রুব প্রহ্লাদের ছবি রাম রাজার ছবি মা কালীর ছবি রাধাকৃষ্ণের ছবি তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন আবার বলিতেছেন ব্রহ্ম আত্মা ভগবান ভাগবত ভক্ত ভগবান ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী শরণাগত শরণাগত না হং না হং তুহু তুহু আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি নামের পর শ্রীরামকৃষ্ণ করজোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন দুই চারিজন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন তাঁহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন পরমহংসদেব খাটি উপবিষ্ট মাস্টার অধর কিশোরী ইত্যাদি নিচে সম্মুখে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি নরেন্দ্র ভবনাথ রাখাল এরা সব ঈশ্বর ঈশ্বরকটি এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ দেখো না নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে তা চেয়েও দেখলে না আমারই অপেক্ষা রাখে না আবার যা জানে তাও বলে না পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্যান মায়ামোহ নাই যেন কোনো বন্ধন নাই খুব ভালো আধার একাধারে অনেক গুণ গাইতে বাজাতে লিখতে পড়তে এদিকে জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করব না নরেন্দ্র আর ভবনাথ দুজনে ভারী মিল যেন স্ত্রী পুরুষ নরেন্দ্র বেশি আসে না সে ভালো बेसी एलेवल होई।